فر بالله من شروريا فسن ومن سيئات عملنا ما يح الله فلا مجلله وما يد الله فلا هذه لا نشد والله إها إ الله وحله لا شيك له شهد أن محمد العه ورسول الذي أددى الأمانة وبلغ الرسااللة وجهد في الله حتى أته الكين وقال ملى الزواوج في الأرآن المجيد بعد أوز بالله من الشيطان الوجيم. আলোচনা সেটা আমরা শুরু করতে যাচ্ছি তো আজকের যে সুরাটি আমরা আলোচনা করবো ইনশা আল্লাহ তালা হচ্ছে যে পবিত্র কোরআনের সবচেয়ে ক্ষুদ্রতম সুরার মধ্যে একটি ইফ ইফ নট দি মোস্ট স্মলেস্ট স্মলেস্ট সুরা হচ্ছে আসর যেটা আমরা অনেকেই হয়তো মুখস্থও জানি এবং শেষ দিককার একটি সুরা এটার আয়তনের দিক থেকে এটি সুরে সুরা যেটা আমরা কাউসার জানি সুরা কাউসারের কাছাকাছি আয়তনের খুবই ছোট্ট একটি সুরা আর কি এই সুরার তাফসির যদি করতে যাই সত্যিকার অর্থে তাহলে এই সুরার তাফসির আমরা অনেক লম্বা সময় ধরে করতে পারব কারণ এই সুরাটির ছোটো হলেও এই সুরোটির মধ্যে হচ্ছে যে যেই আয়াতসমূহ এসেছে আয়াতসমূহের অর্থের গভীরতা অনেক বেশি তো আমরা শুরুতে এর শুনে নিই আলোচনাটা বলছেন যে শপথ আসরের। কালের শপথ আসর শব্দের অর্থ হচ্ছে যে সময় অথবা এমন একটি নির্দিষ্ট সময় অথবা জেনারেল সময়কে বোঝানো হয় নিশ্চয়ই মানুষ হচ্ছে ক্ষতির মধ্যে রয়েছে ইন্নাল ইনসান আলাফি হোস ইল্লাজিন আহ মানু তারা ব্যতীত যারা ইমান এনেছে ও আমিরুসো আলহাদ এবং সৎকর্ম করেছে এবং ওয়াতাওয়া সৌবেল হাক এবং একে অপরকে ওসিওত করেছে সত্যের ওয়াত সৌবস একে অপরকে ওসিওত করেছে ধৈর্যের তো খুব সাধারণভাবে সুরাটি পড়লে হয়তো একটা মিনিং আমরা গ্রাস করতে পারি একটা মিনিং আমরা বুঝে নিতে পারি বাট এই সুরার গভীরতা অনেক বেশি ইমাম শাহি রাহিমাহুল্লাহ ইসলামী ইতিহাসের একজন উজ্জ্বল নক্ষত্র তিনি এই সুরার সম্পর্কে বলেছেন লাউলা আনজালা লউমা আনজালা লউমা আনজালাল্লাহ ফিহাজালু ফি কোরআন সুরা লকাফাত যে কেউ আল্লা সুবহতাল্লাহ যদি পবিত্র কোরআনে সুরাতুল আসর ছাড়া অন্য কোনো সুরানাজির না করতেন আর কোনো সুরানাজির করেন শুধুমাত্র সুরাতুল আসর নাজির করছেন যেটা সমগ্র মানব জন্য যথেষ্ট হয়ে যেত এবং তিনি বলছেন আন্না সুফি গাফলাতিন আনহাজ হি সুরা যে মানুষ হচ্ছে যে এই সুরার ব্যাপার হচ্ছে গাফলতির মধ্যে আছে। তার বেখেয়াল হয়ে আসে সুরার ব্যাপারে কারণ এই সুরা হচ্ছে যে পুরো কোরআনের সমগ্র কোরআনের জিস্টকে নিয়ে আসে একটা সুরের মধ্যে সমগ্র কোরআনকে যদি আমরা হচ্ছে যে একটা জায়গায় নিয়ে আসতে চাই একটা চিস্টের মধ্যে নিয়ে আসতে এই সুরার মধ্যে আমরা নিয়ে আসতে পারবো মানে মধ্যে প্রত্যেকটা সাইটকে লিঙ্ক করা যায় কোরআন শরীরের প্রত্যেকটা সাইটকে এবং ইসলামের প্রত্যেকটা সাইটকে আমরা লিঙ্ক করে ফেলতে পারব তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। যতটুকু পারি আমরা এই সুরার গভীরতায় যাওয়ার চেষ্টা আল্লাহ সুমাতুল আমাকে তৌফিক জানাম আলোচনা করতে পারি শিক্ষা নিতে পারি আল্লাহ সাধারণত পবিত্রকরণের মধ্যে আমরা বেশ কয়েক জায়গায় এর আগে আমরা বিভিন্ন কসম দেখেছি যেটাকে বলা হয় মানে আল্লা সুহান তাল্লা শপথ করতেছেন ওয়াল আবহা বা ওয়াল ফাজ এই টাইপের বিভিন্ন কসম আমরা দেখতে পাই এখানে মধ্যে একই একইভাবে হচ্ছে আল্লা সুমানতাল্লাহ ওয়াল আস আসরের শপথ করছেন আসরের একটা অর্থ হচ্ছে এটি সময়কে বোঝায় কালকে বোঝায় আরেকটি অর্থ হচ্ছে এটি হচ্ছে দিনের একটি নির্দিষ্ট অংশকে বোঝায় যেমন আসরের সময় যেটাকে আমরা বলি আমরা বলি যে আসুরের নামাজ আসরের নামাজটা কেন বলি কারণ ওই সময়টাকে পার্টিকুলারলি হচ্ছে যে দিনের ওই সময়টাকে বা ভাগটাকে বলা হয়েছে আসর এবং জেনারেলি আমরা যখন পবিত্রক্রণের মধ্যে কোনো কসম দেখব কসমের পর হচ্ছে যে কসমের একটি জবাব থাকে দ্যার এ কাসম অ্যান্ড দ্যার ইজ এ অফ কাসম মানে কসমের একটি জবাবও থাকে তো আল্লাহ কেন কসম কাটেন ওফেসর কে আমরা ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন যে জিনালি আল্লাহ সুহান্তালা যখন কসম কাট কসমের শব্দের একটা ইয়া আছে কোনো একটা শিক্ষা আছে কোনো একটা নিদর্শন আছে এবং ওইটা ওই সুরের সাথে কানেক্টেড এবং আল্লাহ কসম কাটতেছেন এটি হচ্ছে যে একটা মানে গুরুত্ব দেওয়ার জন্য ওই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য এবং সুরাটাকে গুরুত্ব দিয়ে শুরু করার জন্য একটা রকম মানে এই কসমের একটা অবজেক্টিভ হচ্ছে যে এমফেসিস বা একটা মানে ইয়ার ট্রেন্ড শুরু করা ওই মধ্যে এবং আমরা দেখতে পাই যে আল্লাহ সুফহান্তল বিভিন্ন বিষয় নিয়ে কসম কাটেন প্রকৃতির বিভিন্ন বিষয় আকাশের জমিনের বিভিন্ন বিষয় নিয়ে কসম কাটেন আমাদের জন্য বৈধ না যে আমরা হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কিছু ব্যাপারে কসম কাটব গায়ের কসম কাটা আমাদের জন্য বৈধ না বাট আল্লাহ কসম একটা হচ্ছে আল্লাহ ওই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন কারণ ওটা আল্লাহ একটা সৃষ্টি আল্লাহ সুফানতলা ওই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন এবং বিষয়টা থেকে কিছু শিক্ষা নেওয়ার আছে আমাদের তো এখানে আমরা যদি দেখি আমাদের দিনের পুরা ডিউরেশনটা দেখি আমাদের পুরো একটি দিনের মধ্যে যতগুলো সময় আছে সেই পুরো সময়গুলোকে নিয়ে যদি চিন্তা করি তাহলে আসর হচ্ছে যে একেবারে শেষ দিককার সময় আসরের পর কিন্তু দিন মূলত শেষ আমরা এখন আসরের টাইমে আসি বলা যায় অলমোস্ট তো এই যে টাইমটা এই টাইমটা হচ্ছে দিনের একেবারে শেষের দিককার সময় এবং যখন দিন শেষ হয়ে যাবে মানে দিনের উজ্জ্বলতা যখন শেষ হয়ে যাবে তখনই মূলত আসরের সময় হয় তো এই সব পতির মাধ্যমে আল্লা সুভান তাল্লা যেন আমাদেরকে একটা ইন্ডিকেশন দিচ্ছেন যে মানুষের যে ইয়া মানে সময়কাল পৃথিবীতে মানুষের সময়কাল পৃথিবীতে শেষ হয়ে আসতেছে মানুষের সময়কাল পৃথিবীতে শেষ হয়ে আসতেছে এবং আমরা এখন শেষ দিককার সময় আছি ইতিহাসের মানে মানব ইতিহাসের একেবারে শেষের দিককার সময় আছে আসে অলরেডি আগে একটি আলোচনায় আমরা আলোচনা করেছিলাম যে আমরা শেষ জমানা বলতে কি বুঝেছি রাসুল্লাহ আসসালাম নিজে রাসুল্লাহ আসলামের আগমনই একটা কেয়ামতের নিদর্শন ছিল এরপর এর আগে দাউদ আলাহ আসলামকেও হচ্ছে যে ক্যামতের আগের একজন মেম্বার মানে একজন নবী হয়েছে একজন আদম সন্তান বোঝানো হয়েছে এরপর আমরা হচ্ছে যে রাসুল্লাহামের প্রায় চোদ্দ বছর পর আমরা হচ্ছে আমাদের খুবই নিকটবর্তী একটা অবস্থার মধ্যে আসে এবং অনেকগুলো ক্ষুদ্র নিদর্শন হচ্ছে আমাদের কাছে প্রকাশিত হয়ে গেছে এ ব্যাপারে কোনো সন্দেহ কারণ ইভেন একটা হাদিসের মধ্যে আছে। যে মানে কে একটা নির্দেশনা হচ্ছে যে মরুভূমির মধ্যে যারা হচ্ছে উটচরায়িত যাদের মধ্যে যাদের পায়ে মানে গায়ে কাপড় ছিল না পায়ে স্যান্ডেল ছিল না খুব জীর্ণ শীর্ণ অবস্থায় চলতো এই লোকগুলি মরুভূমির মধ্যে বড়ো বড়ো টাওয়ার তৈরি করবে এবং একে অপরের সাথে প্রতিযোগিতা করবে কে কত বড় টাওয়ার তৈরি করতে পারছে ইয়া তো তাও বলোনাল বুনিয়ান এটা ইয়ার হাদিসের মধ্যে মুসলিম শরীফ আমরা পাবো যে একে অপরের সাথে প্রতিযোগিতা করবে কে কত বড়ো টাওয়ার তৈরি করবে এখন আমরা সেই বাস্তবতা দেখতেছি আমাদের বর্তমান সময় বুর্জাল খলিফা বা এই টাইপের বিভিন্ন রকমের দুবাই টাওয়ার আমি ব্যক্তিগতভাবে থেকে গেছে আমি কি বিশাল বিশাল টাওয়ার তা খাইলে আমাকে বলা হয় যে বুর্জাল খলিফা বুরজাল খলিফার একেবারে উপরতলা যারা থাকে তাদের নামাজ টাইমিংও ডিফারেন্ট হবে নিচের তালার মানুষের সাথে আমাদের টাইমিং এক হবে না এখন তারা তাদের জন্য সূর্য ওঠানামাটা ডিফারেন্ট হয় তারা অধিক্রহত বেশি দেখে তো অনেক উপরে তো এখানে আমাদের টাইমও ডিফারেন্স হবে মানে এইরকম উঁচু মক্কা টাওয়ার করছে ইয়াতে যেটাকে জামজাম টাওয়ারও বলে ওই জামজামটা ক্লক টাওয়ারও বলে এই ক্লক টাওয়ারটা হচ্ছে বিশাল লম্বা করছে মানে কাবা শরীফের পাশে এত লম্বাটা আসলে মানায় না মানে একটু অড লাগে আর কি তো ওই টাওয়ারটা অনেক দূর থেকে দেখা যায় অনেকে বলে যে জেদ্দা থেকে দেখা যায় টাওয়ারটা মানে আমরা যখন মক্কার দিকে লম্বা দিচ্ছিলাম হজের সময় তখন দূরে থেকে দেখতেছি ক্লক টাওয়ার দেখা যাচ্ছে ঘড়িটা দেখা যাচ্ছে মনে করছে চলে আসছি মক্কার মধ্যে কিন্তু যাইতেছি যাইতেছি শেষ আর হয় না বহু দূর থেকে আমরা দেখতেছিলাম ওই ক্লকটাওয়ারটা এত পাহাড় পর্বত সব কিছু ডিঙেও আমরা ওই ক্লকটাওয়ার দেখতেছিলাম মিনাতে গেছে মিনাত থেকে এই যে এইখানে ক্লকটাওয়ারটা মানে সেই পাহাড়ের ওই সাইডে মিনার হয় না আসলে এই না মানে ওইটাও কয়েক মাইল মানে দূরে কয়েক কিলোমিটার দূরে তো সময়ের যে বিষয়টা লসলছেন যে আমাদেরকে মানে একটা ইন্ডিকেশন দিচ্ছেন যে সময় শেষ হয়ে মানুষের জন্য করোনা আরেক জায়গায় মতো আল্লাহ সুবাহ বলছেন তরবালিন্ন হিসাবি গফলাতি দূর যে মানুষের জন্য হচ্ছে তাদের হিসাবে সময় নিকটবর্তী হয়ে গেছে কিন্তু তাদের অধিকাংশ মানুষই হচ্ছে উদাসীন এবং বেখবর হয়ে আছে। মুখ ফিরিয়ে রাখতেছে নিজেদের তারা গভীরভাবে চিন্তা করতেছে তাদের সময় চলে আসছে হিসাবে তারা গভীরভাবে হচ্ছে চিন্তাভাবনা করতেছে না জীবনকে নিয়ে তো এরপর আল্লা সুবাহ তারা বলতেছেন ইন আল ইনসান আল্লাফি হস নিশ্চয়ই মানুষ হচ্ছে ক্ষতির মধ্যে নিপতিত নিশ্চয়ই মানুষ হচ্ছে যে ক্ষতির মধ্যে রয়েছে জেনারেলি হুসরুন হাসারা ইয়া এই যে শব্দগুলো এই শব এই শব্দটা হচ্ছে যে মূলত আসে কোনো একটা ক্ষতিকে ইন্ডিকেট করার জন্য কেউ একজন ব্যবসা করতে যাচ্ছে ব্যবসা করতে অনেক টাকা পয়সা নিয়ে গেছে টাকা পয়সা নিয়ে হচ্ছে যে ব্যবসা করে সে একটা বিরাট লসে পড়লো এই যে বিরাট লস এই লসটাকে আরবিতে মনে হচ্ছে হাসারা ওই শব্দ থেকে হচ্ছে হুসরুন আসে মানে মানুষ ক্ষতির মধ্যে নিপিতা নিপত্ত আসে আর ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের আকিদের দৃষ্টিভঙ্গি থেকে হাসারা বলে হচ্ছে যে যারা হচ্ছে জাহান্নামের দিকে যাচ্ছে মানে যাদের ডেস্টিনেশন হচ্ছে জাহার নাম আমার আল্লাহ সুমান তাল্লাহ শুরুতেই পুরা সকল মানুষের জন্য মানে ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানুষ মানে একবারে জেনারেল টার্মে আল্লাহ সুবাহ তাল্লাহ বলেছেন যে সকল মানুষ হচ্ছে যে ক্ষতির মধ্যে আছে সকল মানুষ জাহান্নামের দিকে অলরেডি জাহান্নামের জন্য তারা নির্ধারিত হয়ে গেছে মানে জাহার জাহান্নামের পথেই তারা আছে তাদের ডেস্টিনেশান গন্তব্য হচ্ছে জাহান্নামের দিকে এরপর আল্লাহ সুখ খান কিছু ব্যতিক্রমের কথা বলতেছেন আমরা ইনশাল্লাহ এই সুরার আগে মানে একবার আগে বা একবার পরে পিছনে বিভিন্ন দিকে যাব ইনশাআ আল্লাহ বলতেছেন যে ইল্লা আল্লাহ আল্লাহ বলতেছেন যে এরা তারা ছাড়া আল্লাহ একটা অ্যাক্সেপশন দিচ্ছেন এবং অ্যাকসেপশান দেওয়ার পর আল্লা চার ধরনের ক্যাটাগরির মানুষের কথা বলতেছেন যারা হচ্ছে জৈরভাবে ইমান আসছে যারা হচ্ছে সৎকর্ম করছে যারা হচ্ছে একেবারে সত্যের দিকে এবং যারা হচ্ছে ধৈর্যের দিকে এই চারটা ক্যাটাগরি ছাড়া আর বাকি সবাই হচ্ছে যে যাহার নাম রুখী ফার্স্টে আমরা চিন্তা করি যখন আমরা দুনিয়াতে আমরা যখন বলি যে সবাই আজকে আসছে কিন্তু কিছু লোক আসে নাই বা তারা ছাড়া সবাই লোক আসছে আমরা যখন বলি তারা ছাড়া তখন ওই তারারা বেশি হয় নাকি যারা আছে তারা বেশি হয় যারা আছে তারাই সাধারণত যারা তো এক্সেপশন কিন্তু আমরা যখন আলোচনা করি এক্সেপশন সবসময় কি হয় মাইনরিটি হয় খুব রেয়ার ক্ষেত্রে হচ্ছে এক্সেপশন হচ্ছে মেজোরিটি হয় ইসলামিক কোনো প্রোগ্রামে আসতে বলে তখন হয়তো এক্সেপশন মেজোরিটি হয় ঠিক আছে কিন্তু হয়তো অন্যান্য মানে অন্যান্য হয়তো মানে হয় কথাই হচ্ছে যেটা মাইনোরিটি হবে তো আলোচ্যবান্তা যখন বলতেছেন ইনলার থেকে একটা ইন্ডিকেশন পাওয়া যায় যে অধিকাংশ মানুষই হচ্ছে ক্ষতির মধ্যে আছে। আর কিছু লোকের ব্যাপারে আল্লা সুহাম তাল্লা একটা মানে ইয়া দিচ্ছেন সুযোগ দিচ্ছেন যে এই লোকগুলো যদি এই কাজগুলো করে তাহলে তারা হচ্ছে বেঁচে যাবে তাদের নাজাতের যে উশিলা নাজাতের যে শর্ত মানে আল্লাহর শাস্তি থেকে মুক্তি পাওয়ার যে শর্ত নাজাত এই নাজাতের শর্ত হচ্ছে চারটি এই চারটি শর্তকে কেউ যদি ফুলফিল করে তাইলে সে হচ্ছে আশা রাখতে পারে সে হচ্ছে যে হুশরুণ হবে না মানে সে হচ্ছে যে ফলাহ বা সফলতা হচ্ছে পেয়ে যাবে এখন আমরা আসি যে আল্লা সুবাদ তাল্লা কি কী জিনিস বলতেছেন ইল্লা জিন আার্স্টে আল্লাহ সুমাতালা বলছেন যে যারা হচ্ছে দৃঢ়ভাবে ইমান রাখছে তো দৃঢ় ইমানের অর্থটা কী দৃঢ় ইমানের অর্থ হচ্ছে যে আমি হচ্ছে যে ইসলামকে আমি জাস্ট একটা জাস্ট আমার সোসাইটির মধ্যে একটা ধর্ম বা আমার বাবদাদা থেকে আসে একটা রিলিজিয়ন বা আমার একটা আবেগ এর একটা অংশ এইভাবে জিনিসটাকে চিন্তা করি না আমি ইসলামকে গভীরভাবে ইসলামের যেই ভিত্তি ইসলামের যে আকিদা ইসলামের যে বিশ্বাস এই গভীরভাবে হচ্ছে আমি জেন জানার চেষ্টা করতেছি পবিত্র কোরআনটাকে পড়তেছি রসুল্লাহ সাল সাহি হাদিসগুলো পড়তেছি এবং পরে হচ্ছে আমি বোঝার চেষ্টা করছি একজেক্টলি আমি কে আমি থেকে আসছি এবং আমি কোথায় যাচ্ছি কি আমার পরিচয় যেটা আমাদের জীবনের মৌলিক কিছু প্রশ্ন যেটা একটা ছোট বাচ্চাও নিজেকে প্রশ্ন করতে চায় যখন সে সোসাইটিতে বড় হইতে থাকে সে কে কারণ সে ধীরে ধীরে অনেক মানে ছোটোবেলায় আমরা বাচ্চারা অনেক প্রশ্ন করে দ্যাট ইস রিজন ফর দ্যাট কারণ বাচ্চাদের মধ্যে অনেক ধরনের যারা আগ্রহ থাকে অনেক কিছুকে তারা মিলাইতে পারে না অনেক ডটকে তারা লিঙ্ক করতে পারে না এই কারণে তারা অনেক প্রশ্ন করে এই ইনক্লুজিটিভ মেন্টালিটিটা এ ভেরি গুড মেন্টালিটি মেন্টালিটিটাকে এনকারেজ করা উচিত আমরা বাচ্চার প্রশ্ন নাই হোক তুমি বুঝো যাও তারপর দেখা যাচ্ছে আমার মিথ্যা কথা বলি ঠিক আছে মানে বিভিন্ন রকমের রূপকথা মিথ্যা কথা বলে তাদেরকে হচ্ছে আমার চেষ্টা করি ইটস ভেরি রং থিং বরং বাচ্চাদেরকে থেকে যদি আমরা সম্মান দেখাই তাদেরকে যদি সম্মানের আসনে আসীন করি তাহলে কিন্তু এটা বাচ্চাদের মেন্টালিটির উপর ইম্প্যাক্ট ফেলে বাচ্চাদের ইয়া তৈরি হয় আত্মমর্যাদা তৈরি হয় তো বাচ্চাদেরকে যদি ছোটোবেলা থেকে আমরা মানে জোর জবরদস্তি করি এবং তাদেরকে মানে করি বিভিন্নভাবে তুচ্ছতা ছিল করে তাহলে এটা বাচ্চাদের উপর করে ইম্প্যাক্ট ফেলে ইভেন মানে এটা সাইকোলজিস্টের এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত যে একটা বাচ্চা যখন লম্বা সময় ধরে হচ্ছে জিয়ার মধ্যে যায় একটা অপারেশনের মধ্যে দিয়ে যায় এটা তার মানে আপব্রিগিংয়ের মধ্যেই ইয়ে হয় মানে একটা ইম্প্যাক্ট ফেলে এই যারা হচ্ছে বস্তির মধ্যে বড় হয় যারা হচ্ছে ভিক্ষুক হিসেবে বড় হয় তাদের টেন্ডেন্সির মধ্যে সবসময় একটা খাই খাই মেন্টালিটি থাকে যা বড়ো হইলেও ওইটা রয়ে যায় কারণ ওরাও ছোটোবেলার থেকে ওই রকম একটা কষ্টের মধ্যে বড় হয়েছে এবং সবসময় তাদেরকে লোকজন তুচ্ছতাচ্ছি লোক করছে মারসে রটসে মানে বিভিন্ন দিকে তাদেরকে ছোটাছুটি করতে হয়েছে ওটা তাদের মধ্যে এক ধরনের খাই খাই মেন্টালিটি তৈরি করে কেউ যদি লম্বা সময় যদি কাউকে দাস বানায় রাখা হয় দাস বানায় রাখার কারণে তাদের মেন্টালিটির মধ্যে দাস মেন্টালিটি স্লেব মেন্টালিটি তৈরি হয় আমরা মুসলমানরা আজকে জাতিগতভাবে আছি। মুসলমানরা সারা বিশ্বে ইয়াদের কলোনিয়াল কলোনিয়ালিসদের বা উপনিবেশকারীদের দাসে ছিলাম দাস ছিলাম আমরা দুই বছর ব্রিটিশদের বা অন্যান্য যেসব ইয়ে ছিল তাদের দাস থাকার কারণে এখন আমাদের যত সমস্যা আছে সমস্যার সমাধান নেওয়ার ক্ষেত্রে আমরা আগে চিন্তা করি যে ব্রিটিশরা কি বলতে আমেরিকানরা কী বলছে বা ইউরোপিয়ানরা কী বলছে আমরা আত্মমর্যাদা নিয়ে মুসলমানরা নিজেদের সমস্যার সমাধান নিজেরা করব এই চিন্তাটা করার সেই সাহসটা আমরা করতে পারি না এখানে আমরা নিউজে দেখি বিভিন্ন রকমের ইয়াতে দেখি আলোচনার মধ্যে দেখি অর্থনৈতিক আলোচনা সব আলোচনার মধ্যে আমরা একটা মানে কলোনিয়াল মেন্টালিটি একটা স্লেইভ মেন্টালিটি আমাদের মধ্যে কাজ করে আমরা যে মুসলমান জাতিগতভাবে আমাদের একটা পরিচয় আছে এবং আমাদের একটা বিশ্বাস আসে আমাদের একটা ব্যবস্থা আছে যেটা থেকে সব সমাধানগুলো বের হয়ে আসে এইভাবে আমরা চিন্তা করতে পারি না অনেক সময় সবার আগেই আমরা হচ্ছে যে ওই দিকে চিন্তা করি যে ওরা কী করতেছে এটা হচ্ছে একটা স্লেভ মেন্টালিটি যদি কন্টিনিউসি হচ্ছে কেউ এইভাবে ইয়ে করে এই যেটা বলছিলাম যে বাচ্চাদের কে হচ্ছে যে কখনও এই ইয়েটা টেন্ডেন্সিটাকে ইয়ে করা উচিত না ডিসকারেজ করা উচিত না বরং রাসুল্লাহ আসাম বাচ্চাদেরকে ইয়া করতেন মানে সুন্দর সুন্দর নামে ডাকতেন যেমন এক বাচ্চা হয়েছে বাচ্চাকে তিনি বলছিলেন উম্মে কুলসুম এস কুলসুমের মা বাচ্চাকেই বলতেছিলেন ঠিক আছে কেন কথা হচ্ছে যে তিনি বুঝে যাচ্ছিলেন যে সে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রাসুল্লাহ তাকে আগের তিনি মা ডাকতেছেন উমে কুলসুম হিসাবে ডাকতেছেন তো কেউ নিজেকে একটু উপরিতলের মানে পায় যখন হঠাৎ করে কেউ একটু ইয়া একটা কোম্পানির বস হয় সার হয় তখন হয় তার মধ্যে ইগো ডেভেলপ করে একটু আত্মমর্যাদা ডেভেলপ করে অংকার না হইলে অ্যাটলিস্ট আত্মমর্যাদা ডেভেলপ করে কারো ওখানে মধ্যে অহংকারও ডেভেলপ করে বাট মানে একটু মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি ডেভেলপ করে না তার একটু মর্যাদা একটু হাই সে নিজের কাজকর্মগুলি একটু গোছায় না একটু করে তো আমরা যদি ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে হচ্ছে যে মর্যাদা যদি গুরুত্ব শিখি তারা নিজেদেরকে তুচ্ছ মনে করবে না নিজেদেরকে যারা তুচ্ছ মনে করে নিজেদেরকে যারা দুর্বল মনে করে তারাই অন্যদের দ্বারা শাসিত হয় তারাই অন্যদের কথা অনুযায়ী উঠে বসে এবং নিজের কোনো স্বাধীন চিন্তা তার থাকে না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় জাতি হিসাবে শক্তিশালী জাতি হওয়ার একটা বৈশিষ্ট্য হচ্ছে সে নিজেকে দুর্বল মনে করবে না তুচ্ছ মনে করবে না নিজেকে যত সে তুচ্ছ মনে করবে তত হচ্ছে তার উপর হচ্ছে দমন নিপীড়ন চালাবে হচ্ছে জালেমরা এবং আমরা জানি যে ফেরাও ফেরাও কি করছিল ফের তার জাতিকে কী কীভাবে হচ্ছে যে শাসন করত। সে তার জাতিকে তুচ্ছতা ছিল করতো তাহলে প্রবৃত্ত করেনা কী বলছেন ফাস্তাহু ফ সে তার জাতিকে তুচ্ছতাচ্ছিন্ন করতেছিল ছোট করছিল দুর্বল করে রাখছিলো এই কারণে তারা তার অনুসরণ করছিল আমাদের উপমহাদেশের একজন বড়োই আলেম আসেন শেখ আবুল হাসান আলী আল তিনি একটা বই লিখছেন এই জাস্ট বইটার টাইটল হচ্ছে এটা ফাস্তাহ ফাকাউ ফাতাউ। ফাত মানে কীভাবে একটা জাতি নিজের মানে দুর্বল থাকে হীন থাকে যখন হচ্ছে তার মেন্টালিটির মধ্যে হচ্ছে যে স্বাধীন চিন্তা নেই তার মেন্টালিটির মধ্যে দাস মেন্টালিটি গ্রো করে আসে তো ইল্লাহিনে আহ মানুষ যারা হচ্ছে সত্যিকার দৃঢ় ইমান রাখে তারা কিন্তু ডাস্টমেন্টালিটি না তারা জানে কেন তারা ইমান আনছে ইমান আনছে তাদের ইমানের একটা ইমপ্লিকেশন আছে একটা মানে কনসিকুয়েন্স আছে এই ইমানটা কিছুটা দাবি করে সেটা কী দাবি করে যে সে হচ্ছে যে সমাজকে পরিবর্তন করবে সে হচ্ছে তার আশেপাশের অবস্থানকে পরিবর্তন করবে সেই ইমানটা তার পরিবর্তনের একটা জারিয়া পরিবর্তনের একটা উপকরণ হিসাবে তার জীবনে আসছে এটা শুধুমাত্র জাস্ট একটা হালকা বিশ্বাস বাপদাদা থেকে পাওয়া একটা আবেগ বা কিছু রিচুয়ালস রমজান মাসে বা অন্যান্য সময় কিছু রিচুয়ালস পালন করা বা কিছু সময় সব কিছু ক্যারিয়েটারে সব ডেভেলপ করার পর কিছু সময় কিছু আবেগ কিছু কান্নাকাটি কিছু মানে প্রোগ্রামের মধ্যে শীয়ার মতো থাকায় দিস ইজ নট ইমান ইমান হচ্ছে এটা জীবনকে পরিবর্তন করে দেওয়ার একটা মন্ত্র একটা চিন্তা ওই চিন্তাকে আমাদের হচ্ছে যে ধারণ করতে হবে এবং ওই চিন্তাকে তখনই সঠিকভাবে ধারণ করা যায় যখন ইমানটাকে আমি জেনে বুঝে নিচ্ছি এটা বাবলার থেকে আসার কারণে আমি নিচ্ছি না এটাকে আমি যেটাকে বলে তাকলিদুল আবা বলে আর কি বাপদাদাদেরকে অন্ধভাবে অনুসরণ করা মানে কোনো এখানের মধ্যে কোনো স্বাধীন চিন্তা নেই আমি গভীরভাবে চিন্তা করার চেষ্টা করতেছি না এই তাকলে আবার ওই তাকলিদ না ফিখের তাকলিদ না দ্যাটস এ বাট কিছু তাকলিদ আছে যেগুলো আমরা ফিখের ক্ষেত্রেও করি ইয়ার ক্ষেত্রেও করি অন্ধভাবে অনুসরণ করি মানে দলিল প্রমাণ বোঝার চেষ্টা করি না তো অন্ধ অনুকরণ কখনই আসলে মানে কোনো ইয়া না মানে এনকারেজড বিষয় না এটা এই জিনিসটা কখনো ভালো দিকে মানুষকে নিয়ে যায় না আমাদের উচিত হচ্ছে যে গভীরভাবে চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় করে হচ্ছে যে একটা জিনিসকে গ্রহণ করে এবং যখন হচ্ছে আমি ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে গভীর উপলব্ধির কারণে হচ্ছে যে গ্রহণ তখন এটা একটা শিকড় গভীর হবে আর আবেগের কারণে হয় যে হঠাৎ করে আমার কাছে কিছু আয়াত শুনলাম কিছু হাদেশ শুনলাম কিছু আবেগ তৈরি হইলো আব্বার কথা শুনলাম আম্মার কথা শুনলাম বা কোনো ওকেশন আসলো রমজান আসলো বা শয়ে বর আট হঠাৎ করে আমি একটু হয়ে গেলাম দুই তিন দিন হেভি মাথায় টুপি পাঞ্জাবি টাঞ্জাবি করে গুললাম ফুললাম এরপর ধাম করে যেই বাসায় আসলাম বাসায় এসে যেই হচ্ছে যে টেলিভিশন খুললাম যেই হচ্ছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া শুরু করলাম আবার জাহেরিয়াতের মনে করা শুরু সব সব ইমান আছে সব ফ্লাস হয়ে গেল আমার ফ্লাস হয়ে চলে গেল আমার ভিতর ভিতরে কিছুই থাকলো না সব বের করে দিলাম এই ধরনের লোকের ব্যাপারে আল্লাহ পবিত্র বিভিন্ন জায়গায় আমাদেরকে সাবধানবানী করছেন যাতে আমরা ওই ধরনের লোক না হই বনি ইসরায়েলের মধ্যে টেন্ডেন্সি ছিল যারা ইসরায়েলের জাতি ছিল আর কি ইল্লাজিনা আহ মানুষ যারা হচ্ছে গভীরভাবে ইমানে আছে দৃঢ় ইমান রেখেছে ও আমিলুস সলিহাত এরপর যখন হচ্ছে ইমান হচ্ছে গভীর হবে ইমান গভীর হওয়ার পর যেটা আমার দায়িত্ব হবে সেটা হচ্ছে যে আল্লাহ সুমন্ত যে হুকুমগুলো আমাকে করছে সেই হুকুমগুলো পালন করা এবং আমিলুস সলিহাত কিন্তু শুধুমাত্র কিছু নামাজ পড়া কিছু রোজা রাখা কিছু দান খয়রাত করা এটার মান হচ্ছে আমিলস সালিহাত না अमिन सोलिहद मानी समग्र दिन दिन मध्य आल्ला सुफान तला जो काजते बोलते যত রকমের হুকুম হাঁকাম আসছে ইচ অ্যান্ড এভরিথিং যত আল্লাহ সুভাতালা যত কমান্ডম্যান আসছে যত হারাম থেকে আল্লাহ বাঁচতে বলছেন আর যত কমান্ড আল্লাহ করছেন কাজ করতে বলছেন প্রত্যেকটা কাজ করা মানে হারাম থেকে বেঁচে থাকে এবং ভালো কাজগুলো করা প্রত্যেকটা কাজ হচ্ছে অংশ আমি যখন হারাম থেকে বেঁচে থাকি এটাও কিন্তু একটা একটা ভালো কাজ আমি যখন একটা হালাল কাজ করি এটাও একটা আমেরুসলেহাত সুতরাং আমার জীবনের মধ্যে আল্লাহ সুমাতালা যতগুলো কাজ দিস আমি যখন আমি হচ্ছে যে এমনভাবে হাঁটতেছি যা যেটার মধ্যে কোনো অংকার নেই দ্যমিনিস সন্তুষ্টির জন্য আমি আমি হচ্ছে যখন বসতেছি তখন হচ্ছে আমি রাসুল্লাহম যেভাবে আমাদেরকে বসতে বলছেন সেহে বসতেছি আমি যখন হচ্ছে যে খাচ্ছি আমি রাসুল্লাহলাম যেভাবে বিসমিল্লা বলে খেতে বলছি সেভাবে খাচ্ছি আমি যখন মানে পড়াশোনা করতেছি আমি যখন হচ্ছে যে করতেছি আমি যখন ব্যবসা করতেছি আমি যখন হচ্ছে সমাজ পরিচালনা করতেছি আমি যখন সমাজের মানুষের সাথে সম্পর্ক রাখছি হোয়াট এভার উই আর ডুইং হ্যাজ এ ইন ইসলাম প্রত্যেকটা জিনিস ইসলামের একটা নীতি আছে ওই নীতি অনুযায়ী আমি যখন কাজ করতেছি তখন ওইটাই হচ্ছে এবং ওই দিনটাই মধ্যে যাই হচ্ছে এভরিথিং ইজ আমিল সোহালি হাত আমিলুসালি শুধুমাত্র কিছু মানে গান করে শেষ জেনারেলি আমরা সমাজের মধ্যে ভালো কাজ ভাই কিছু ভালো কাজ করেন মানে আমরা জিনিসটা এমনভাবে বলে যেন আমরা সবসময় খারাপ কাজই করি আর কিছু ভালো কাজ করলে হচ্ছে যে একটু তৈরি হবে ভাই আমাদের তো কিছু ভালো কাজ আসেন প্রতিদিন একটি ভালো কাজ করি অ্যাডভার্টাইসে না আসুন ভাই প্রতিদিন আসেন আমরা সাদা মনের মানুষই যেন আমরা সবাই কালো মানুষ এখন কিছু সাদা মানুষ দরকার তো মানে টেন্ডেন্সির মধ্যেই দেখা যাচ্ছে যে মানে একটা মানে নেগেটিভ টেন্ডেন্সি একটা ডিফিটেস একটা পরাজিত মানসিকতা আমাদের সোসাইটির মধ্যে কাজ করে তো আমি হাত এইটা হচ্ছে যে কোনো কিছু থেকেই বিচ্ছিন্ন না প্রত্যেকটা কাজ ইসলামের মধ্যে আমিলু সিহাত পরহেজগারির মধ্যে এভরিথিং চলে আসে মানে দিনদারি যেটাকে বলা হয় আল্লাহ সুহান বলছেন যে মানে নেক মানে নেকি বা দিনদারি হচ্ছে সেই জিনিসটা বীর বা একটা ভালো অবস্থানে থাকা একটা ভালো ইসলামিক অবস্থানে থাকা যেটাকে বীর বলা হয় এই বিষয়টাই বীরটা হচ্ছে যে পূর্ব এবং পশ্চিমে মুখ ফিরানো না ঠিক আছে পূর্ব এবং মুখ ফিরানো কিছু বকের মতো মাথা নেওয়ানো একটু ইয়া করা সেজ্জা দেওয়া করা দিস ইজ নট বীর আল্লাহ বলছে সরি আল্লাহ কিন্তু কখনোই তুচ্ছ করে না ছিল করে নেয় বা গুরুত্ব দেয় আল্লাহ এটা শুধুমাত্র বীর না শুধুমাত্র পূর্ব এবং পশ্চিমে মুখ ফিরে এলাই এটাই শুধুমাত্র ভালো কাজ না বরং হচ্ছে যে ইমান আনা যেটা এখানের মধ্যে আলোচনা হয়েছে ইমান ফার্স্টে কিছুর পরিমান আল্লাহ যা যা কিছুর উপর ইমান্ত আমাদের ইমানের যে ভিত্তিগুলো আল্লাহর উপর ইমান আনা কিতাবের উপর ইমান আনা রাসুলের উপর ইমানা তারপর অন্যান্য যেসব বিষয় সেগুলোর উপরই যে ভালোবাসা থেকে দান করা যারা পথহারায় ফেলছে কোনো রকমের নিঃস্ব হয়ে গেছে কোনো একটা জায়গায় বেড়াইতে আসছিল বা কোথাও ট্রাভেল করতে আসছিল সফর করতে আসছিল হয়ে গেছে এইগুলো এই ধরনের লোককে হচ্ছে অন্তরের ভালোবাসার থেকে হচ্ছে যে দান করা আতাল মালা আলহিজ ওয়া সালাতা এবং নামাজ আল্লাহ এবার নামাজ কায়েম করা জাকাত আদায় করা এগুলোর পাশাপাশি নামাজ কায়েম করা জাকাত আদায় করা শুধুমাত্র নামাজ পড়ো না কায়েম করা এটাকে এটাকে স্টাবলিশ করা জীবনের মধ্যে এবং আমাদের আশেপাশের জায়গার মধ্যে যেখানে আমরা স্টাবলিশ করতে পারি এবং জাকাত আদায় করা এবং যদি কোনো তোমরা ইয়া করো কারোর সাথে কোনো রকমের চুক্তি করো কোনো রকমের ওয়াদা করো তাহলে ওয়াদাকে ফুলফিল করো এবং ধৈর্য ধারণ করো সুখে এবং দুঃখে যখন হচ্ছে যে বিভিন্ন রকমের দুঃখ দুর্দশা আসে তখন ধৈর্য ধরতে হয় এই দুঃখ যে তোমরা ধৈর্য ধরো ওয়াহিন আলবাস হচ্ছে সত্যবাদী হচ্ছে যে সত্যিকার অর্থে তাকুয়াবাদ আল্লাহ সুল্লাম তালা বলতেছে দ্যাট মিনস তাকুয়া প্যাকেটটাকে নিয়ে নেওয়া মধ্যে কোনো একটা অংশকে নিলাম বাদ দিলাম যেটা তাকুয়ালা এবং এটা আমিরুসালিহত আমিরুসহত মানে হচ্ছে কমপ্লিট প্যাকেজ এবং জীবনের প্রত্যেকটা কাজ হচ্ছে আমাদের মানে আমিরুস আলিহাদ মানে ইসলামের মধ্যে কোন রকমের দিনের অর্ধেক নেওয়া দিনের অর্ধেক মানে কিছু অংশ দিনের মধ্যে পড়ছে দুই অংশ দিনের বাইরে পড়ছে এরকম কোনো নিয়ম নেই আল্লাহ সুহামতাল্লা পড়ছে ইনিল হুকম ইল্লাহ হুকুম দেওয়ার মালিক জীবনের যত কাজ শত কাজে হুকুম দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সু মোহাম্মতাল্লাহ ইয়াকুসুরুল হাক ওয়াইরুল তিনি সত্য প্রকাশ করেন এবং তিনি হচ্ছে শ্রেষ্ঠ ফয়সলাকারী এবং আল্লাহ আর এক জায়গার মধ্যে বলতে তোরা মধ্যে বলতেছেন যে ফাতু মিনু নিবা আদিল কিতাব ও তাফুরবিবাদ তোমরা কি কিতাবে কিছু অংশকে নেবে এবং কিছু অংশকে বাদ দিবে ফমা জাজা উমাই ইয়ফ আলু মিনজালিক ইল্লা আফিজ উন ফিল হায় দুনিয়া যারা হচ্ছে এই কাজ করবে তাদের শাস্তি হচ্ছে বা বিনিময় হচ্ছে এটাই হবে তারা হচ্ছে যে দুনিয়ার মধ্যে হচ্ছে লাঞ্জিত হবে ও ইয়াল কিয়ামতি ইলা আশাদ্দ আজাব যে তাদেরকে কি আমাদের দিন হচ্ছে চূড়ান্ত দিকে নিয়ে যাওয়া হবে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে দ্যাট দিন এবং দুনিয়ার মধ্যে যারা বিভাজন করে এই বিভাজনটা ইসলাম কখনো করে নেই ইসলামের প্রত্যেকটা কাজের মধ্যে হচ্ছে আল্লাহ সুহামতাল্লাহ হুকুম আছে আমাদের জীবনে এমন কোনো কাজ নেই যে কাজের মধ্যে আল্লাহ সুমাহাত কোনো রকমের বক্তব্য দেন নাই মাফর তাফির কিতাবে মিশাই এই কিতাবের মধ্যে কোনো রাখতে আমি বাদ এবং তিবিয়ান বলছে প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা আলী মুসলিম হেদায়ত রহমত এবং সুসংবাদ ইমানদারদের জন্য যারা হচ্ছে ইমান আনসে যারা হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর কাছে সমর্পিত হয়েছে তো আমিলুসিহাত আমি সলিহাত কখনই হচ্ছে যে আমাদের জীবনের একটা ক্ষুদ্র অংশ না আমার ইবাদত বন্দীগির মধ্যে অনেক সময় মুশগুল হয়ে যায় আমরা কিছু ইবাদ কিছু রিচুয়ালের মধ্যে মুশগুল হয়ে মনে করি আমরা ইসলাম পালন করতেছি অবশ্য আমরা যখন হচ্ছে যে একটা ব্যবসা করতে যাচ্ছি আমরা জায়গায় চাকরি করতে যাচ্ছি আমরা যখন কারোর সাথে একটা কন্ট্রাক্টে যাচ্ছি আমরা যখন হচ্ছে যে কারো সাথে কোনো রকম একটা ইয়াতে যাচ্ছি আন্ডারস্ট্যান্ডিংয়ে যাচ্ছি আমার বোঝার চেষ্টা করছি এখানে ইসলামের হুকুম কি ইলাম কিন্তু ন জন্য হুকুম দেয় বা শুধুমাত্র জন্য হুকুম ব্যবসার জন্য ইসলামের হুকুম আছে এবং ব্যাখ্যা বিশ্লেষণ আছে আমাদের ইয়াগুলোর মধ্যে তাহলে আমি যখন ব্যবসা করতে যাচ্ছি আমি যখন চাকরি করতে যাচ্ছি আমি না কিতাবুল ব্যবসার যে আছে খিতাবাদিগুলো আছে এগুলোর মধ্যে আল্লাহ সুমন্তুল্লা কী বলছেন রাসুল্লাহলাম কি বলছেন আমি আসলে ধারণা করতেছি যে আমি হচ্ছে যে ইসলাম অনুযায়ী চলতেছি কিন্তু আমি আসলে ইসলাম অনুযায়ী চলতেছি না কারণ আমার জীবনের ইসলাম হচ্ছে আমার একটা অংশের মধ্যে সীমাবদ্ধ সেটা হচ্ছে আর বিশাল একটা অংশের মধ্যে ইসলাম হচ্ছে যে বিচ্ছিন্ন যদি হয় তাহলে আসলে আমি সেই ইসলাম প্রকৃতে পালন করতেছি না আমি আসলে নিজের সাথে আছি সত্যিকার ইসলাম সেই পালন করতেছে যে জীবনের প্রত্যেকটা একটা স্টেপ দেওয়ার আগে সে চিন্তা করতেছে যে স্টেপটার আল্লাহ এটা নিয়ে গবেষণা করা চিন্তাভাবনা করা প্রশ্ন করা আর প্রশ্ন করলে আমি জানতে পারবো যত বেশি প্রশ্ন করবো যত বেশি আমি জানার চেষ্টা করব বইপত্র পড়ব শুধুমাত্র মানে এদিক ওদিক থেকে টুকরা টুকরা কিছু ইনফরমেশন নেওয়া হচ্ছে ইসলামের জ্ঞান অর্জন করা ইসলামের জ্ঞান অর্জন করা একটা ম্যাথোডিক্যাল বিষয় এটা একটা প্রসেসেজ করতে হয় জন্য বইপত্র পড়তে হয় আলেমদের সাথে ইন্টারাকশন করতে আলোচনা করতে হয় এছাড়া হচ্ছে মানে তলব করা যায় এবং ইটস এ ভেরি মানে ডিফিকাল্ট জব জ্ঞান অর্জন করা একটু একটু কঠিন যে কোনো জ্ঞান অর্জন করে এটা বিবিএমবিএ বলি বা হোয়াট এভার নলেজ বলি ইসলামিক জ্ঞান অর্জন করা যেরকম কঠিন মেডিকেলের জ্ঞান অর্জনা করাও কঠিন জ্ঞান কখনই পৃথিবীতে হচ্ছে যে সহজে ধরা স্ট্রাগল করতে হয় আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলিতে পড়ি বলে বলতাম যে ঠিক আছে বাসার মধ্যে বসি একটা বই নিয়ে আসি সবাই টিচার টিচার লাগবে আমরা মানে বই পড়তে উল্টায় বই পড়ি একটা কাচি নেই কাচি নেই শুরু করে দিয়ে অপারেশন এরকম অপারেশন তো আমরা করি না আমরা একটা প্রসেস অনুযায়ী চাই একেবারে আল্লাহ সুবাহতাল্লাহ যখন এই দিনকে আমাদের জন্য দিচ্ছে না বিশাল দিন মানব যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান দিছে অর্থনৈতিক রাজনৈতিক পররাষ্ট্রনৈতিক কূটনৈতিক যত রকমের সমস্যা আছে ইচ এভার মানে জীবনের এভরি সিচুয়েশনের জন্য হচ্ছে যে সমাধান দেওয়া আছে তাহলে এই এই ইসলাম তো নিশ্চয়ই সামান্য বিষয় হবে না একটা দুইটা বইয়ের বিষয় হবে না বিশাল একটা জ্ঞানের ভাণ্ডার সাব সমুদ্র হওয়ার কথা এই সমুদ্রের জ্ঞান যদি অর্জন করতে চাই আমাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে এই প্রসেসটা যদি আমি অ্যাপ্লাই না করে আমি টুকরো টুকরো ইসলাম নেওয়ার চেষ্টা করি তাহলে ইসলাম নিয়ে আমি নিজের মধ্যে হয়তো একটা খুশির মধ্যে থাকতে পারবো যে আমি হয়তো অনেক ইসলাম জেনে কিন্তু সত্যিকার ইসলামের যে মূল জ্ঞানের মানে রাজ্য মধ্যে প্রবেশ করতে পারবো জন্য হচ্ছে যে এই জন্য ওরামাইকার যে এই ইলটা এটা হচ্ছে যে একটা প্রসেসের মাধ্যমে মানে একজনের থেকে আরেকজন হচ্ছে এই পায় শুধুমাত্র বইপত্র পড়লেই আপনার সেলিমটা হবেন এটা একটা ডিসকাশন ডিবেট আলোচনা গভীর বিশ্লেষণ চিন্তাভাবনা ফিকিরের রেজাল্ট এটা যেন চেষ্টা করতে হয় ইনডামাল আইন তা আলুম এই হাসিল করতে হয় এটা তা মানে মানে এই আর্মিতে এই শব্দটা যখন আসে তাফাউল যখন আসে তার মানে জিনিসকে হাসিল করতে হবে কোনো জিনিসকে নিতে হবে করে এটাকে সহজে ধরা দিবে না আর কি এই আইন বলা হয়েছে যারা হচ্ছে ইল তলব করতেছে ঠিক আছে কিন্তু মানে হাজার মধ্যে বলেছে যারা হচ্ছে ইল তলব করে তাদের এটা হচ্ছে তাদের জন্য হচ্ছে ফরস যারা ইল তলব করে তাদের জন্য হচ্ছে যে অনেক রকমের পুরস্কার আছে অনেক ধরনের সুসংবাদ দেওয়া হয়েছে এমনকি আল্লাহ সুসমান তরিকা ইলমানি সুফিহানিক বলতেছেন যে যে হচ্ছে জ্ঞান অর্জন করার জন্য হচ্ছে পথে দিয়ে যায় তাহলে আল্লাহ সুহামতাল তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন এবং এমন একটা সময় আসে যে মানে তার জ্ঞান অর্জন করার কারণে সমুদ্রের মানে পানির নিচের মাছ এবং ডাঙার উপরে যে পিঁপড়া মানে ইয়া মানে থেকে শুরু করে মাছ থেকে শুরু করে তারা পর্যন্ত হচ্ছে আল্লাহর কাছে দোয়া করে তার জন্য সুফান্লাহটা হালিসে আসছে মানে জ্ঞান অর্জন মর্যাদা কত বেশি আল্লাহ কাছে এবং আল্লাহ সুমন্ত তার মর্যাদা বাড়িয়ে দেন তো যেটা আমি বলছিলাম যে আমিলুল সালেহাত আমিলুল এটা হচ্ছে একটা টোটাল প্যাকেজ এই প্যাকেজটাকে আমাদেরকে নিতে হবে টোটাল প্যাকেজ আকারে এই কারণে ইসলামকে আমরা যাতে আমাদের মানে কম্পার্টমেন্টালাইজ করে না ফেলে আমাদের জীবনের ওয়েস্টরা চায় মানে পশ্চিমা ইসলামের যারা দুশ্মন তারা চায় যাতে আমরা ইসলামকে জীবনের একটা কম্পার্টমেন্টের মধ্যে রাখি একটা মধ্যে রাখি আর বাকি যত কিছু আছে জীবনের মার্কেটিং থেকে শপিং থেকে শুরু করে ব্যবসা থেকে শুরু এভ্রিথিং তাদের নিয়ম অনুযায়ী ছিল কারণ তারা এগুলো দিয়ে পুরো পৃথিবীকে শাসন করতেছে ইকোনমি দিয়ে তারা পুরো পৃথিবীকে শাসন করতেছে দিয়ে জায়গায় যাও আর চিন্তা করার দরকার নেই আমরা দেখি যে অনেক দাঁড়িয়ালা টুপিয়ালা মার্কেটের মধ্যে দেখা যায় দোকানদার অনেক জিনিস করতেছে যে জিনিসগুলো আমরা ইসলামের সাথে মিল খুঁজে পাই না ঠিক না অনেক জিনিস তারা বিক্রি করতেছে বা অনেক রকম তারা সাথে জড়িত হয়ে গেছে ইসলাম মানে প্র্যাকটিস আলটিমেটলি ইসলামের সাথে সাংঘর্ষিক পুরা জীবনটা পরিশুদ্ধ হচ্ছে না ইল্লা জিনু আমিন এরপর হচ্ছে আল্লা সুফতালা বলতেছেন ওয়াতিল হাত যারা হচ্ছে একে অপরকে সত্যের দিকে ডাকে এখানে ইন্টারেস্টিং একটা বিষয় আল্লাহ সুবান তাল্লাহ আমরা অলরেডি আলোচনা করলাম যে আমিলুস সোহালেহতের মধ্যে পড়ে যায় তারপর আল্লাহ সুবাদ আবার বলতেছেন যে তাওয়া সাউবিল হাক যারা হচ্ছে একে অপরকে সত্যের ব্যাপারে করে দ্যাটমিন সত্যের ব্যাপারে ওসিয়ত এই জিনিসটা কি তাহলে আমিলুস সোহালিয়তের অংশ না ডেফিনেটলি অংশ তাহলে এটা আল্লাহ সুমতাল্লা আল্লাহ কেন করতেছে আল্লাহ যেহেতু আলাদা একটা স্পেশাল গুরুত্ব আছে এবং এটা থেকে আরও ইন্ডিকেশন পাওয়া যে এই কাজটা মানুষজন সহজে করবে না একে অপরকে সত্যের দিকে ওসিয়ত করা ওসিওত মানে কি শক্তি এক শক্তিশালী একটা উপদেশ দেওয়া কারণ আমরা ওসিৎ মৃত্যুর আগে মানুষ যখন ওসিৎত করি এটা অর্থ কী যে এই জিনিসটা আমার মৃত্যুর পর অবশ্যই পালন করা হয় আমি এত অংশ আমার তিন ভাগের আমি দিয়ে দিলাম বা আমি তোমাকে বললাম যে তুমি এই জীবনে এই কাজটা করো তুমি জীবনে কাজটা করো বিভিন্ন লিখিত ওসিয়ত থাকে যে আমার থেকে তোমার জন্য এই অসিওত রইল যে আমার মৃত্যুর পর আমার কবরটা কীভাবে করবা বা এখানে কবর দিবা এই যে অসিয়তগুলি মানে এটাকে খুব শক্তিশালী একটা নির্দেশনা আকারে দেওয়া হচ্ছে যাতে এটাকে পালন করা হয় তো একে অপরকে যখন অসিয়ত দিয়েছে একে অপরকে আমরা আহ্বান করতেছি যাতে হচ্ছে যে তারা হচ্ছে যে সত্যটাকে অনুসরণ করে সত্যটা অনুযায়ী চলে এবং মানে কি আল ইসলাম ও ইসলাম হচ্ছে যে হাক তো এই ইসলামের দিক হচ্ছে তারা একে অপরকে ডাকায় দাওয়াত দেয় এই দাওয়াতের কাজটাই কাজটাকে আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করছেন আমাদের জীবনে এই জন্যই ওই দিন আমরা কোন একটা আত্ম নিয়ে আলোচনা করেছিলাম যে মোমান আহসান ও কাউল মিমান দা ইলাল্লাহিহিহি আহমিল্লাহ আলা মুসলিম যে তার কথা যার কার কথা বেশি উত্তম হতে পারে যে মানুষকে আহ্বান করে নিজে সৎকর্ম করে এবং ঘোষণা দেয় যে আমি আল্লাহ মুসলিম বান্দা বান্দাদের মধ্যে একজন একটা সার্টিফিকেট দিচ্ছেন আমাদেরকে এবং সৎ কাজের আদেশ করা নিষেধ করা এটা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ ই হাইর আল্লাহ সুমাত তোমাদের মধ্যে থাকুক একটি দল যারা হচ্ছে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে ওয়া ইয়া মরুণ আবিল মারুফ যারা হচ্ছে সৎ কাজে আদর্শ করবে হাউন আল মুল কার এবং যারা হচ্ছে অসৎকাজে নিষেধ করবে বা উলাই কাহমুল মুফলি এবং এরাই হচ্ছে যা তারা যারা বিজয়ী হবে এখানে মধ্যে বলছেন তারাই আল্লাহ সুমন্ত বলে নাই তারা বিজয়ী হবে বরং বলছেন তারাই মানে তারাই সত্যিকার অর্থে বিজয়ী হবে অর্থাৎ তারা ওই যে হাসারানি আলোচনা করছিলাম তারা হাসারানার মধ্যে পড়ে নাই কারণ মুফলি হুন মুফসিরুন আমরা যদি দুইটাকে আল্লাহ আলাদা আলোচনা করি দুইটার একটা একটা অপরের অপোজিট একটা হচ্ছে ক্ষতিগ্রস্ত আর একটা হচ্ছে সাফল্যপ্রাপ্ত কেউ যখন ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা পয়সা কামাই করে সে হচ্ছে মুফলি মানে সে অনেক টাকা পয়সা কামাই করতে পারছে আর কি প্রফিট পাইছে আর যে হচ্ছে টাকা পয়সা পায় না সে হচ্ছে মধ্যে আছে খুসরুনের মধ্যে আছে তারা তো একটা একটা অপরের দ্যাট মিনস আমি যদি সৎ কাজে আশ করি মানুষকে ইসলামের দিকে দেখায় অর্থাৎ ইয়াদ মানে কি ইসলামের দিকে আল ইসলাম ইসলাম ও ইসলাম হচ্ছে সত্যিকার অর্থের কল্যাণ ইসলামের দিকে ডাকে এবং সৎ কাজে অসৎ কাজে নিষেধ করে এবং আল্লাহ সুমন্দ তোমাদের মধ্যে ভালো একটি দল এটাকে দলবদ্ধ হবে রাসুল্ল আসলাম করতে বলছেন আল্লাহমন্দর করতে বলছেন এখানে মধ্যে আল্লাহ যে একটি দল হবে অসংখ্য দল পারে কারণ এখানে আবি ভাষার মধ্যে আমরা যদি জানি যেটা হচ্ছে ইস্কুল নাকো ইস্কুল একটা আনরেস্ট্রিক্টেড মিনিং দেয় যে মধ্যে একটা দল হইতে হবে দল বা একটা নির্দিষ্ট দল হইতে এরকম কোনো কথা মুসলমানদের মধ্যে অসংখ্য দল হইতে পারবে কিন্তু ওই দলের কাজ হবে সিমিলার সৎকার যারা তো সে আমরা আশা করতে পারি না যে সারা পৃথিবীর মধ্যে সব মুসলমান একটা দলের অংশ হয়ে গেছে মুসলমানদের বিভিন্ন বিভিন্ন দল মত বিভিন্ন গোষ্ঠী থাকতে পারে জামাজ থাকতে পারে বিভিন্ন রকমের ইয়া থাকতে পারে দল থাকতে পারে কেউ অরাজনৈতিক হইতে পারে কেউ রাজনৈতিক হইতে পারে বিভিন্ন রকমের থাকতে পারে বিভিন্ন রকম বিভিন্ন ইয়ার জন্য মানে অবজেকটিভের জন্য কাজ করতেছে বাট দল থাকাটার মূল বিষয় না মূল বিষয়টা দলের বৈশিষ্ট্যটা কি তারা কি সৎ আদেশে করছে কিনা যদি করে তাহলে তারা সত্যিকার অর্থে ইসলামিক দল যদি না করে তাহলে তারা আসলে নামে ইসলামিক দল কাজে তারা আসলে ইসলামিক দল না যারা হচ্ছে একে অপরকে সত্যের দিকে আহ্বান করে এবং এই দেওয়াদের আরও অসংখ্য ইয়া আমরা হাদিসের মধ্যে প্রয়োজন আমরা আলোচনা করতেছিলাম যে সৎ নিদেশ কি পরিমাণ গুরুত্বপূর্ণ একটা সমাজের জন্য রাসুল্লাহ সাল্লামকে প্রশ্ন করছে মানে রাসুল্লাম বলতেছিলেন যে তোমরা সৎ নিষেধ না করো তাহলে এমন একটা সময় আসবে যে আল্লাহ সুহান তারা তোমাদের উপর আজাব চাপাই এবং তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ লোকগুলো তোমাদের শ্বাসকে পরিণত হবে এবং তোমাদের মধ্যে সবচেয়ে ভালো লোকগুলো আল্লাহর কাছে দোয়া করবে তাদের দোয়া কবুল হবে না মানে এই বাস্তবতাকে আমরা দেখি না এখন আমাদের পৃথিবীতে দিস ইজ দ্য রিয়েলিটি আমরা সৎকার যে যে যে দায়িত্বটা ব্যক্তিগত পর্যায়ে সামাজিক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে যেখানে যতটুক আমরা পারি আমাদের যটটুক যোগ্যতা আছে ওই যোগ্যতা অনুযায়ী যেটা করা উচিত ছিল উম্ম হিসাবে এটা আমরা করি নাই এইখানে আজকে আমাদের উপর এই জুলু মত্যাচার চলতেছে এবং আল্লাহ শাস্তি চাপাই দিচ্ছে আমাদের এই জুলু মত্যাচারের শাস্তি কিন্তু এক ধরনের শাস্তি এবং এরপর আল্লাহ আরও বৃহত্তম শাস্তি আসতে পারে সেটা আল্লাহ ধ্বংস করে দিতে পারেন ভূমিকম্প বা অন্যান্য কিছুর মাধ্যমে আল্লাহ ধ্বংস করতে আল্লাহ না করুক আল্লা রাসুল্লাহাম জিজ্ঞেস যে ইয়া আমরা কি ধ্বংসপ্রাপ্ত যে আমাদের মধ্যে যখন ভালো লোকেরা আসে রাসুল্লাহ আসসালাম বলছেন নাম ইজ আসুরত খাবাস যে হ্যাঁ তোমরা অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হবে যদি তোমাদের মধ্যে ভালো লোক থাকার সত্ত্বেও মানে খাবাস পাপের যে ইয়েটা মানে পাপ কার্য যেটা যদি বেড়ে যায় মানে এত বেশি বেড়ে যায় সোসাইটির মধ্যে যে এটা হচ্ছে যে মানে আর মানে ভালো লোকের ওই আর দেখা যায় না ইভেন একটা বর্ণনার মধ্যে আছে যদিও ওইটা কতটুকু সহি আমি জানি না ওই যে এক লোক মানে বন ইসরায়েলের না কোন আগেরকার জাতির একজন লোক ছিল যে হচ্ছে প্রচুর এবাদত বন্দী করতো এবার বন্দীগী করে সে হচ্ছে যে মানে আল্লাহ খুব কাছাকাছি পৌঁছায় যাওয়ার মতো এবার বন্দীগী করতো এই করার পর ওই অঞ্চলের লোক প্রচুর পাককার লিপ্ত হয়ে আল্লাহ সুমদালা জিবাইলকে পাঠিয়ে দিয়ে ধ্বংস কর ওই জাতিকে জি বি আল্লাহ হাসান ওখানে যেয়ে দেখলেন যে তার এক আল্লাহ সুস্থ তার এক মানে হেভি একনিষ্ঠ বান্ধা মানে বিবাদ করছে তিনি ফেরত এসে বললেন আল্লাহ ওখানে তো একনিষ্ঠ বান্দা আছে কেন হচ্ছে যে আমি ওইটার ধ্বংস করব। সে তো আপনার খুব খাস বান্ধা সে তিনটা ঘন্টা আল্লাহ যে আগে ওকে ফার্স্ট ধ্বংস করো ওর মাথার উপরে ওই জাতিটাকে ধ্বংস করো মানে মানে খুবই অদ্ভুত একটা ইয়া মানে হাদিস হারেসটা দেখলে বুঝা যায় আল্লাহ সুবাহতাল্লাহ ওই এবার বন্দীগীর মধ্যে যারা শুধুমাত্র মুশগুল থাকে আর সমাজের মধ্যে বিশৃঙ্খলা সমাজের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা আছে নিয়ে কোনো বাক্য বিনিময় নাই কোনো কথাবার্তা নাই কোনো রকমের চিন্তা চিন্তাও তাহলে আল্লাহ সুবাহতালা এই একে সত্যিকার অথিবাদ কবুল করেন না রস রসুল্লা হাদিসের মধ্যে বলছেন মানে আসবাহা আ ইহাতামুল মুসলিম আলাইহতামুল মুসলিমিন ফালাইসামিন হুক যে সকালবেলা ঘুম থেকে উঠলো কিন্তু নিয়ে চিন্তা করে না মুসলমানের হাল হকি কোত কী দশাকি মায়ানমারে দশা দশাকি সিরিয়াতে মুসলমানদের আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় মুসলমানদের দশাকি এগুলো নিয়ে সে চিন্তিত হয় না ইসলামের দশাকি এগুলো চিন্তিত হয় না সে নিজের ব্যক্তিগত নিয়ে ইয়া নিয়ে তাহলে বলছেন তাদের অন্তর্ভুক্ত না সেই ওই অন্তর্ভুক্ত না ঠিক আছে তো বুঝতে হবে যে আমরা একটা উম্মত এই উম্মত হচ্ছে যে একটা একটা পুরো বডির মতো রাসুল্লাহাম বলছেন মাসালি তুফিহিমিহীম কাল জাসাদ মাসাল রাসুল্লাহাম বলছেন যে মুসলমানদের ভালোবাসা সম্প্রীতি সৌহার্দ্য এটার উদাহরণ হচ্ছে একটা দেহের মতো যে যদি ওকামাকাল যদি হচ্ছে তাদের একটা অংশ হচ্ছে ব্যথা পায় একটা অংশ যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে হচ্ছে পুরা শরীরের মধ্যে হচ্ছে পুরা শরীর হচ্ছে যে মানে নিদ্রাহীনতায় ভুগে ব্যথায় ভুগে রোগে আক্রান্ত হলে যে শরীরে একটা অংশ যদি ব্যথা আমরা আরেকটা অংশ কিন্তু আমাদের আক্রান্ত হয় তো পুরো উম্মার মধ্যে যে অবস্থা অবস্থার জন্য যদি আমরা ব্যথিত না হই আমরা যদি চিন্তিত না হই তাহলে আমরা উম্মার অংশ না কারণ আসুল্লাহ আমাদের বলছেন এই একটা মতো এই দেহের একটা অংশ ব্যথা পুরো অন্য অংশগুলি হচ্ছে যে আক্রান্ত হয় নিদ্রাহীনতায় ভুগে চিন্তায় ভুগে তো একে অপরকে যে সৎ কাজের দিকে আহ্বান করা এই যে দাওয়াতের কাজটা উম্মা হিসেবে যে দাওয়াতের যে দায়িত্বটা এই দায়িত্বটা কি আমরা করতেছি কিনা পালন করতেছি কিনা এটা প্রশ্ন করতে হবে আমরা কি আমাদের আব্বা আম্মাকে দাওয়াতছি নাকি ইসলামের আসার জন্য আমরা কি আমাদের বন্ধুবান্ধবকে আমরা আমাদের মানে আত্মীয় স্বজনকে আমাদের খালা আমাদের চাচা আমাদের নানি আমাদের অনেক রকমের আত্মীয় স্বজন আছে আমাদের বোন আমাদের ভাই এদিকে কি আমরা দাওয়াতিছি নাকি আমরা আমাদের ঘরের ভিতরে বসে আমরা ইসলাম পালন করতেছি এই প্রশ্ন আমাদের করতে হবে কু আনফুস নারা তোমরা নিজে এবং নিজেদের পরিবারকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো হিজারা এবং সেই জাহান নাম থেকে যে জাহান নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর আল্লাহ জ্বালানি টাকরি হবে না মানুষ এবং পাথর পাথর তো সহজে জ্বালানো যায় না সেই পাথরও জ্বালানি হবে আলাইহা আলাইহা ইকাত এবং সেই জাহান নামের উপর নিয়োজিত আছে এমন প্রহরীরা এমন ফেরেস্তারা যাদের অন্ত অন্ত্যন্ত কঠোর কট্টর কোন রকমের দয়া মায়া নাই তাদের মধ্যে এবং তাদেরকে যা হুকুম দেওয়া হয় তাই তারা পালন করে ভয়াবহ একটা আয়াত একজন সাহাবি আয়টা শুনে সাথে সাথে অজ্ঞান হয়ে গেছেন ভাল মানে মানে আমরা মাঝে চিন্তা করতে পারিনি যে এই আয়াতগুলো তাদের উপর কী ইম্প্যাক্ট ফেলছিলো আমরা জাস্ট ক্যাজুয়ালি আয়াতগুলো শুনি বাট ইট এজ এন রিয়েলি এফেক্টাস ইট এজ এন এফেক্ট আওয়ার হার্টস আচ্ছা এক সাহাবিটা শুনে তিনি সাথে সাথে অজ্ঞান হয়ে গেছেন মানে কী ধরনের একটা ওই তার মধ্যে যে সে যখন ওই ফেরেসদের কথা কেমন ফেরেছে যাদের অপ্তরের মধ্যে কোনো রকমের দয়া মায় হবে না বলা হয়েছে যে জাহান যে প্রহরী যে দারোগা তার নাম হচ্ছে মালিক রাসুল্লাহলাম যখন জান্নাত জাহান নাম দেখাইছেন রাসুল্লাহাম কি আলাহামতাল্লাহ তখন রাসুল্লাহাম মালিককে দেখছেন তো মালিককে দেখার পর বলছেন যে কী বলো ও তো কোনো হাসি ঠিক আছে তখন জিপিআই বলতেছিলেন যে ও যদি অন্য আর কাউকে দেখে হাসত কাউকে দেখে যদি ওর হাসার কোনো ইয়া থাকতো সুযোগ থাকে তাহলে আপনাকে দেখে অবশ্যই হাসত আপনাকে দেখে সে হাসার ডেফিনেটলি আছে মানে দেখিনি ছাত্র কিন্তু সে কাউকে দেখি হাসেনা না তার মধ্যে আল্লাহ সুভার কোনো মায়া মানে ওই জাহান্নামের মধ্যে যে যাবে তার জন্য তার জন্য কোনো দয়া মায়া দেখানো হবে না আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো না ওয়াহিদুসো এবং যারা হচ্ছে একে সত্যের দিকে আহ্বান করে এবং এই সত্যের দিকে যে যখন আহ্বান করা হবে এরপর আল্লাহ বলছেন ওয়াতাওয়া সিস এরপর একে অপরকে ধৈর্যের দিকে আহ্বান করে দ্যাট যখন আমরা সত্যের দিকে একে অপরকে আহ্বান করব। আমাদের জীবনের মধ্যে হচ্ছে ধৈর্যের প্রয়োজনীয়তা হবে কখনোই আমরা দাওয়াত দিচ্ছি মানুষকে এরপর হচ্ছে আমাদের লাইফে হচ্ছে ধৈর্যের প্রয়োজনীয়তা না আমরা ধৈর্য দরকার হচ্ছে না আমরা খুব ক্যাজুয়ালি হেভি গায়ে বাতাস দিয়ে দাওয়াত দিয়ে বেড়াচ্ছি তাহলে ওইটা আসলে সত্যিকার দাওয়াত না ওটা হইতে পারে আমেরিকান ইসলাম পারে আমেরিকান কিছু ইয়ে আছে আছে আমেরিকান মানে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে তারা হচ্ছে চাকরি করে তারা ওবামা এজেন্ডাকে ফুলফিল করে আবার ইসলামের দাওয়াতও এই ধরনের লোকেরা খুব আরামে থাকে খুব ইয়ার মধ্যে থাকে সুন্দর জীবনযাপন করে এই ধরনের লোকের কথা বলছি না বাট যারা হচ্ছে সত্যিকার অর্থে ইসলামের দাওয়াত দিবে যারা সত্যিকার অর্থে হচ্ছে যে হকের দাওয়াত দিবে তাদের জীবনের মধ্যে বিভিন্ন রকমের দুঃখ দুর্দশা কষ্ট আল্লাহতাল্লাহ নিয়ে আসবে পরীক্ষা করবেন মুসলমানদের জন্য এমনিতেই আল্লাহ সুহান তালা পরীক্ষার ওয়াদা রাখছেন আবলু আনুমাই অবশ্যই অবশ্যই তোমাদেরকে আয়তের যদি শাব্দিক বিশ্লেষণ করি ওয়ালান আল্লাহ অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় কিছুটা কুদা তোমাদের সম্পদের ক্ষতি দিয়ে ফসলের ক্ষতি দিয়ে মালের ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবো যাতে আমি দেখে নিতে পারি হচ্ছে তোমাদের মধ্যে হচ্ছে যে ধৈর্যশীল এবং সুসংবাদ দেওয়াও ধৈর্যশীলদেরকে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন যাদের উপর যখন বিপদ আপদ আসে তখন তারা বলে যে আমরা আল্লাহরই ছিলাম এবং আল্লাহর কিছু যায় আসে না কারণ আলটিমেটলি দুনিয়াতে আমরা জন্য কাছেই ছিলাম আগে আবার আল্লাহর যাব কেয়ার কেন হচ্ছে যে আমরা কেয়ার করবো এবং এই জন্য আল্লাহ সুহমাতাল্লাহ আমাদেরকে বলছেন যে তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও নিশ্চয়ই জেনে রাখো অবশ্যই জেনে রাখো ইন্না আল্লাহ আল্লাহ হচ্ছেন যে ধৈর্যশীলদের সাথে আছেন তো ধৈর্যের বিষয়টা এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা জন্য কষ্ট করা লাগে স্ট্রাগল করা লাগে আমি ব্যক্তিগতভাবে নিজেকে হচ্ছে যে উপদেশ দিচ্ছি সবার আগে ধৈর্যের জন্য হচ্ছে আপনাদেরকেও জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান যুগের জন্য কারণ বর্তমান যুগে একটা যুগের আমরা বসবাস করতেছি এই সময় ইসলাম পালন করা একটা মধ্যে যে গরম কয়লা হাতে নেওয়ার মতো হবে আলা জামরিন এমন একটা আসবে ইসলাম পালন করাটা গরম কয়লা হাতে দেওয়ার মতো হবে ডিফিকাল্ট টাইম ইট উইল বি সাহ টাইম যেরকম ডিফিকাল্ট ছিল মক্কার মধ্যে আমাদের টাইমটাও ডিফিকাল্ট একটা টাইম এই ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা চমৎকার কথা বলছেন যে লাউসাই ইসলু হাহাজি উম্মা ইল্লা সোলাহা যে এই উম্মতের শেষের অংশ পরিশুদ্ধ হবে না একমাত্র সেভাবেই পরিশুদ্ধ হবে যেভাবে হচ্ছে প্রথম অংশ পরিশুদ্ধ হয়েছিলো অর্থাৎ এই উন্ম্মের শেষের অংশের পরিশুদ্ধিটা সেভাবেই হবে যেভাবে এই প্রথম অংশে পরিশুদ্ধ হয়েছিল এবং এই উন্ম্মদের প্রথম অংশ হচ্ছে ইসলামকে সমাজে দেখে নেই সমাজটাকে ইসলাম ভিন্ন অবস্থায় পাইছে ইসলামে প্রতিষ্ঠা অবস্থায় পায়নি আমরা এমন একটা যুগের মধ্যে যেখানে আমরা ইসলাম প্রতিষ্ঠিত নাই এখন পশ্চিমাদের সিস্টেমগুলো প্রতিষ্ঠিত আছে পুঁজিবাদ প্রতিষ্ঠিত আছে মুসলমানেরও অবস্থার মধ্যে আছে নাই এই অবস্থার মধ্যে যখন ইসলামকে আমরা পালন করার চেষ্টা ইসলামকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা মানুষকে তখন এটা ডিফিকাল্ট কাজ হবে এবং এই ডিফিকাল্ট কাজের জন্য ডিফিকাল্ট কাজের জন্য পুরস্কারও সেরকম এই একে অপরকে ধৈর্যের যে অসিওত করা শক্তিশালীভাবে একে অপরকে ধৈর্যের কারণ আমরা জানি যে একা ধৈর্য পালন করা যায় না ধৈর্য পালন করতে একটা আমাদেরকে মানে সঙ্গবদ্ধ অবস্থায় থাকতে হবে এবং সঙ্গবদ্ধ অবস্থায় থাকাটা গুরুত্বপূর্ণ কারণ আমাদের একজন আরেকজনকে আমরা শক্তিশালী করি একটা বন্ধু যখন বিপদে পড়তে হয় অন্য বন্ধুর কাছে যায় তাকে ফোন করে তাকে ইমেল পাঠায় যে দোস্ত বিপদে পড়ছে কী করা যায় কারণ সে তাকে কমফোর্ট করে তার অন্তর্কে পরিশুদ্ধ করে অন্তর্কে ইয়া করে মানে শক্তি শক্তিদান করে যে না দোস্ত চিন্তা করিস তা দূর হয়ে যাবে সে বন্ধুর কাছে কেন যায় কারণ বন্ধু তার অন্তর্কে শক্তিশালী করে তাকে উপদেশ দেয় এবং যে তার সাথে ওইরকম উপদেশ দেয় যার সাথে ওইরকম সুন্দর সম্পর্কে তার সাথে সে বন্ধু করে যেটাকে উচ্চতা চিল করে ভাগাই দেয় তার সাথে কিন্তু সে বন্ধুত্ব করা না তো ভাবে আমরা যারা দিনের জন্য একত্রিত হই দিনের জন্য একত্রিত হওয়ার হচ্ছে আমাদের একে অপরের দায়িত্ব হচ্ছে একে হচ্ছে মানে করা এবং কাজটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ ইসলামী মানে এই পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তি চলে গেছেন যিনি তো কোনো নবীও ছিলেন না এবং কোনো নবীর অনুসারীও ছিলেন না বরং তিনি হচ্ছেন অত্যন্ত মানে নেক একজন বান্দা ছিলেন আল্লাহর একজন বান্দা ছিলেন তিনি হচ্ছেন যে আল্লাহর মানে নিজের মাথাকে খাটায় মানে নিজের চিন্তা চেতনাকে খাটায় তিনি কাছে কাছাকাছি পৌঁছায় গেছিলেন যদিও তা তিনি কোনো নবী ছিলেন না তার নাম হচ্ছে লোকমান ঠিক আছে লোকমান আল্লাহ ইসলাম আমরা বলি আর কি পবিত্র কোরআনের মধ্যে একটা সুরা হচ্ছে তার নামে নাজিল করা হয়েছে এই লোকমান আল্লাহ ইসলামের কথা বলা হয় যে তিনি হচ্ছেন যে কোন নবী ছিলেন না এবং তিনি তারপরও তিনি হচ্ছেন যে জানতেন তৌগিদ কাকে বলে তিনি তারপরও জানতেন শিখ কাকে বলে এগুলোর তিনি যখন মৃত্যুসর্জায় তিনি যখন মারা যাবেন তখন তার সন্তানকে তার প্রিয় সন্তানকে তিনি কিছু ওসিৎ দিয়ে যাচ্ছিলেন যেরকম আমরা এখানে নিয়ে আলোচনা করতেছি তিনি কিছু সন্তানকে দিয়ে তিনি বলছেন যে লোকমানী হি ওয়াহু কর লোকমানের কথা যখন হচ্ছে সন্তানকে উপদেশ দিচ্ছিল ইয়া বুনাইয়া হে আমার প্রিয় সন্তান লাতুশিক বিল্লা শির করো না ইন নাশির কালাসুল মুনাজিম যেন একটা শির হচ্ছে অত্যন্ত ভয়াবহ একটি অপরাধ গরিত একটি জুলুক আল্লাহ সুহাম তাল্লাহ বলছেন এরপর আল্লাহ সুবতালা আরও কিছু এখানের মধ্যে ইয়া আছে মানে উপদেশ তার মধ্যে একটি উপদেশ আল্লাহ সুবাদা বলছেন ইয়া বুনইয়া আকিমি সালাতা ওয়া মুরবিল মারুফি ওয়ানহানিল মুনকার। হে হে আমার প্রিয় সন্তান সলাতকে কায়েম করো এবং হচ্ছে সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজে নিষেধ করো ওয়াসবির আলাহা আসোাবাক এবং জেনে রাখো এই এই কাজগুলি করার পর যদি তোমার উপর কোন বিপদ আপদ আসে তাহলে ধৈর্য ধারণ করো যা ওয়াসপির আলামা যাই তোমার উপর আপত্তি হয় এই কাজগুলি করার কারণে ব্যাপারে ধৈর্য ধারণ একজন ব্যক্তি সে তার সন্তানকে বলছে না তুমি সৎ অসৎ কাজে করে বিপদ আসে বিপদটাকে ধৈর্য ধরো মোকাবেলা করো তিনি বলেন না ও সন্তান খুব সাবধানে থাইকো বেশি বাইরে বাইরে না যেরকম আমাদের বাবারা বলে আপ বেশি বাইরে যাও না এখানে যাও না ওখানে না দূরে থাকার একটা মেন্টালিটি আমাদের মধ্যে দেওয়া হয় এটার অর্থ এই আমরা সেফ থাকবো না সেফ থাকা ইজ এ ডিফারেন্ট থিং বাট সবসময় একটা ভীতিকর একটা পরিখা আমাদেরকে সাহসী মান মানসিকতার যুবক হিসাবে তৈরি না করার যে প্রবণতা আমাদের সমাজের মধ্যে দেখা যায় ইটস এ ভেরি নেগেটিভ টেন্ডেন্সি যুবকরা হচ্ছে থাকবে হচ্ছে সাহসী তারা হচ্ছে ভিরু হবে না মুসলমানদের হওয়ার মানে না হচ্ছে হচ্ছে ভিরু হবে মুসলমান মা হওয়ার মানুষ সে হচ্ছে হবে সেই সত্যকে মোকাবেলা করবে সত্যকে মানে ইয়াকে সমাজকে মোকাবেলা করবে সত্যকে ধারণ করবে সমাজকে হচ্ছে যে সে সঠিক পথে নির্দেশনা দিবে এবং বিমদাবদাশে সেটাকে ধৈর্য ধরে সে মোকাবেলা করবে এই লোকমান আল্লাহ ইসলাম হচ্ছেন তার সন্তানকে বলছেন ওসিয়ত দিচ্ছেন যে কোনো একে অপরকে ওসিয়ত কথা আল্লাহ বলছেন তেমনি কোরআনের মধ্যে আরেক জায়গায় আল্লাহ কথা বলতেছেন যে একে অপরকে তারা হচ্ছে যে ওসিওত দেয় সত্যের একে অপরকে তারা ওসিওত দেয় ধৈর্যের এই ধৈর্যের জিনিসটা যদি আমরা পালন করতে পারি তাহলে হচ্ছে আমরা অত্যন্ত সৌভাগ্যশালী একজন ব্যক্তিতে পরিণত হব এবং লোকমান তুমি যদি এটা করতে পারো জেরে দেখো ইনজালিক অত্যন্ত সাহসিকতার কাজ এবং অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধতার কাজ দৃঢ় সংকল্পের ম্যান অফ গ্রেট ইন্টেনশন গ্রেট ডিটার্মিনেশন হচ্ছে যে এই কাজ করতে পারবে মানে আজমিন উমুরকে ট্রান্সলেশন করি ম্যান অফ গ্রেট মানে যাদের ডিটারমিনেশন খুব হাই সিরিয়াস ডিটার্মিনেশনের লোকেরা যারা নবীর রাসুল্লা যেরকম ডিটার্মিনেশন দেখাতে চায় সেই ধরনের ডিটার্মিনেশন যারা দেখাতে চায় এই ধরনের লোকদের মধ্যে তুমি ইয়া হবা সামিল হবা তার ব্যাপারে কি বলা আছে উলুল আজ মেমিনার রসুল যারা দ্য প্রফিটস অফ গ্রেট ডিটারমিনেশন উলুল আজ মিনার কামা সবার উলুল আজমিনার রসুল আল্লাহ সুহানুল্লাহ মহম্মদ সাল্লামকে বলতেছেন যে ধৈর্য ধরেন সেভাবে যেভাবে বলছে যে গ্রেট রসুলরা হচ্ছে যে মানে ইয়া করেছিল ধৈর্য ধরেছিল তো আল্লাহ সুহা আমাদেরকে সেই সবরের ইয়া দিচ্ছেন নসিহত দিচ্ছেন সবরের ব্যাপারে উপদেশ দিচ্ছেন এবং আল্লাহ সুহাম বলছেন যে এই সবর যারা ধরবে তারা হচ্ছে অত্যন্ত সৌভাগ্যশালী ওমাই যারা এই ধৈর্যকে ধরবে তারা হচ্ছে যে অত্যন্ত সৌভাগ্যশালী অত্যন্ত হাজিন আউজিম বল হিজ আউজিম বলে এটাকে অত্যন্ত সৌভাগ্যের অধিকারী এবং আল্লাহ সুহাম তাল্লাহ ধৈর্যের পুরস্কার দেশের মধ্যে আসছেন যে ধৈর্যের পুরস্কার আল্লাহ সুমানতাল্লা গনে দেন না গনাগনি করেন না আল্লাহ সুভানতালা একেবারে ঢালে দেন মানে হিসাব ছালাল্লা দিয়ে দেন আল্লাহ কোনো হিসাব নিকাশ করেন না ধৈর্য ধর্ষে এটা হচ্ছে আল্লাহ অত্যন্ত প্রিয় এবং মানে কে দিন এই ধৈর্য হচ্ছে যে মানে যেটা মিজান দাড়ি মধ্যে সবচেয়ে মানে ওজনদার বিষয় হবে কারণ আল্লাহ সুভানতাল্লার জন্য তাকে আল্লাহর দিকে তাকে হচ্ছে ধৈর্য ধর্ষীরা আল্লাহ আমাদের সকলকে সত্যিকার অর্থে একজন ইমানদারে যেরকম ধৈর্য ধরা উচিত এই কঠিন সমাজের মধ্যে এই জাহেরি সমাজের মধ্যে এই ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে যেখানে ধৈর্য ধরাটা ডিফিকাল্ট এবং আমরা জানি আল্লাহ এটা জানে সেই সময়ের মধ্যে যারা ধৈর্য ধরবে যারা বিচলিত হবে না যারা পথ হারায় ফেলবে না যারা অটল থাকবে ইস্তেকামাতের মধ্যে থাকবে অবিচলতার মধ্যে থাকবে আল্লাহকেই স্মরণ করবে সবসময় ইন্না লিনা আনু ইন্দালা আলু তাকিম যারা হচ্ছে বলছে যারা হচ্ছে ইমান আনছে এবং সে বলছে তারা অবিচল হয়ে গেছে তাদের উপর হচ্ছে ফেরেস্তার নাজির হয় তার নাজল আলাই মালা ইকা আল্লাহ তাহাফু আল্লাহ তাহাজানু এসে বলে তোমরা ধৈর্য ধরস তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমরা ভয় না এবং তোমরা চিন্তিত হো না ওয়াব শিরুবিল জান্না সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেটা তোমাদেরকে ওয়াদা করা হয়েছে কোন তুম সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ এটা আস্তে আস্তে তোমাদের দিকে ধেয়ে চিন্তা করো না এটা খুব শীঘ্রই তোমাদেরকে হচ্ছে যে ইয়া করবে মানে তাকে তার মধ্যে তোমাকে নিয়ে নিবে চিন্তিত না এই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো তো আল্লাহ সুতাল আমাদের সত্যিকারতে সেই ধৈর্য ধারণার তৌফিক দান করুক আকুক হাজা ওয়সাকুল্লাহ ওয়ালাকুসাইল মুসলিমুল মুসলিম সালাম উলাইকুম রহমতুল্লাবাহাত জাস্ট এখন আমরা একটু চিন্তা করি আমার সাফিসি কথাটা যদি আল্লাহ সুবরতাল যদি পবিত্র কানে শুধুমাত্র ইসুরাটাকেই নাজির করতেন এরপরে মানুষের জন্য এটা হয়ে যেত মানে যথেষ্ট হয়ে যেত ইসরার মধ্যে অনেক